সসালাম আহমতুল্লাহি আবরাকাত এখানে প্রশ্ন করেছেন যে আপনি বিথির নামাজ কত রাকাত পড়া উত্তম বিথির নামাজ এক রাকাত হয় তিন রাকাত পাঁচ রাখা সাত নয় রাখাত পর্যন্ত আছে তো আয়ুব আবুবীরা সসরাম বলেছেন বৃত নামাজ পড়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি অবশ্য যে পাঁচ রাখাত বৃথির পড়তে পছন্দ করে সে তা করবে যে তিন রাকাত বৃথির পড়তে পছন্দ করে সে তা করবে এবং যে এক রাখাত বীথির পড়তে পছন্দ করে সে তা করবে আবু দাউদ নাসাই ইবনে নেমাজার হাদিস মিশকাতে রয়েছে হাদিসটা এক নম্বরে তবে অনেক অনেক মানুষ কী করে থাকে কন্টিনিউ এক রাকাত বৃত্তির পরে এটা উচিত না কোন কোন সময় তিন ডাকাত পড়াও দরকার কোন কোনো সময় পাঁচ ডাকাত পড়া দরকার এক রেখাত বৃত্তির তো আপনি শুরু করছেন আল্লাহ হকবর তাকবির দিয়ে তাকবিরে তাহারিমা দিলেন দোয়া ইস্তিফতা পাঠ করলেন সুরা ফাতিহা পাঠ করলেন একটা সুরা পাঠ করলেন যদি আপনার কুনুদ পড়েন তাহলে দোয়া কুনুতে রুকুর বৃত্তির নামাজে দোয়া কুনুদ রুকুর আগে আর কুনুতে নাজেলা হচ্ছে পাঁচ অক্ নামাজে এটা রুকুর পরে। আর যদি আপনার তিন ডাকাত ভিতির পড়েন তার নিয়ম হচ্ছে দুই রকম নিয়ম রয়েছে বখারি মুসলিম হাদিস রয়েছে যে আল্লাহ রসুল যখন তিন রাকাত ভিতরে পড়ছেন তিন রেখাতে কোনো সময় বসতেন না অর্থাৎ যেমন মাগরীবের নামাজ আমরা আদায় করে থাকি দুই রেখাতে বসে একটা জলসা দিই একটা বৈঠক দিই তারপরে উঠে এক রাকাত পড়ে সালাম ফিরি অনুরূপ করা হবে না তৃতীয় রেখাতে একবারে বসা হবে পঞ্চম যদি পাঁচ রেখাত কেউ পড়ে একদম শেষ রেখাত বা পঞ্চম রাকাতে সেই বসবে এইভাবে নামাজ দেয় করতে হবে